Allah, Allah, Allah, Allah. Alhamdulillah, Rabbil Alameen. As-salatu wa s-salamu ala ashrafil anbiya wa s al-mursaleen. Nabiyya Muhammad wa ala alihi wa ashabihi ajma'in. Amad al tafsir shuruhu chcheh surah al-an'amir, action number ayat thakheh, ayat number hundred of surah al-an'am, it's starting today. আল্লা তালা এর করছেন তিনি গত সপ্তাহে মনে আছেন তো তিনি বলছিলেন কত সৃষ্টি তিনি করেছেন কত ফল ফুল সুন্দর করে তিনি আমাদের জন্য সাজিয়েছেন দুনিয়ার মধ্যে এগুলাকে আমরা ভোগ করব, এগুলাকে আমরা খাবো, এগুলাকে আমরা চাষবাস করব সুন্দর পৃথিবী আমাদের জন্য তিনি সাজিয়ে রেখেছে। কিন্তু এগুলা পেয়ে আমরা যেন সৃষ্টিকর্তা যে আল্লাহ সৃষ্টি করেছেন তার কথা ভুলে না যায় কেন সৃষ্টি করেছেন কি চান আমাদের কাছে সে দায়িত্ব সম্পর্কে যেন আমরা গাফেল না হয়ে যাই এই আল্লাহ সৃষ্টির মধ্যেই ব্যস্ত থাকলাম আল্লাহকে নিয়ে চিন্তা করার সময়ও না এটাই যদি হয় তাহলে আমরা দুর্ভাগা আর পাশাপাশি কিছু লোক তো আছে আল্লাহ সম্পর্কে চিন্তা করলই না বরঞ্চ আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্য কোন কিছু কে মাহবুদ বানানো শুরু করে দিল আল্লাহর সঙ্গে কাউকে সেরেক করা শুরু করে দিল তাদের কথা আল্লাহ বলছেন আল জিন আল্লাহ সঙ্গে তারা শরিক বানিয়ে ফেলল জিনকে শরিক বানাল বলে জিন অনেক জানে গায়েব জানে জিন হাজির করলে বলে দিবে কি হবে না হবে ভবিষ্যতের কাছে গণকদেরকে খবর দিবে তাদের কাছে হাত দেখাতে যায় মানুষ জিনদের অনেক পাওয়ার আছে তাদের কাছে সাহায্যের জন্য জাদুর জন্য তাদের কাছে যায় অনেক কিছু করে মানুষ এই যে জিনকে মাবুদের আসনে বসিয়ে দিয়েছে শরীর বাণী ফেলেছে কোনো কোন এলাকায় আরবরা যখন কি করত সফর করত মরুভূমিতে রাত্রি যাপন করতে হলে জার্নি ব্রেক করলে রাত্রে থাকতে বলতো সেখানে এই এলাকার জিন সর্দার যিনি আসেন আপনার কাছে আশ্রয় চায় বিভিন্ন রকমের উপদ্রব থেকে রাত্রে আমাদেরকে সেফটি দেবেন এইভাবে তারা কি করত বিভিন্ন তরিকায় জিন্তার কাছে আশ্রয় চাই। আল্লা তালা সেই কথা তাদেরকে স্মরণ করিয়ে দিলেন যে এত কিছু আমি দিলাম আমার খাবার দাবার খায় আর বানাই কা মূর্তিকে মবুদ বানায় ও যে আল্লাহ তালা তাদেরকে সৃষ্টি করেছেন জিনকেও সৃষ্টি করেছেন জিনকে কে সৃষ্টি করেছে আল্লাহ তালা ও জিনা ইনসা ইনসান এবং জিনকে উভয়কেই আল্লাহ তালা সৃষ্টি করেছে তিনি বলছেন আমি তাদের এই দুই দলকেই দুই গোত্রপে সৃষ্টি করেছি একমাত্র আমার এবাদত করার জন্য আমাকে বাদ দিয়ে তারা নিজেরা কাউকে এবাদত বানিয়ে মাবুত বানিয়ে নেবে তা নয় আর আল্লাহ তালার জন্য ছেলে মেয়ে আবিষ্কার করা শুরু করে দিল কোন জ্ঞান ছাড়াই কোন খবর ছাড়াই আল্লাহর জন্য ছেলে বানিয়েছে জন্য ছেলে আর ইহুদেরা কি বলে ওজাইর উনুল হচ্ছেন আল্লাহ তালার ছেলে এই আজকে কথাবার্তা তারা বলা শুরু করে দিল আর মেয়ে কারা বানিয়েছে আরবের মোশেক বলতো তারা ফেরেস্তা সম্পর্কে কিছু তাদের ইমানা ছিল কিরকম রকম অন্যায় অহেতু কথাবার্তা তারা বলা শুরু করে দিল বেক এই সমস্ত কথার উপরে কোনো দলিল আছে কোন কিতাবপত্র লেখাপড়া ইনফরমেশন সঠিক কোন সোর্স আছে মন গড়া কথা তিনি কত পবিত্র কত ঊর্ধ্বে এই সমস্ত বাজে কথা যেগুলা তারা তার সম্পর্কে বলা শুরু করে দেয় তার কোন শরীফ নাই তিনি তো এক আল্লাহ তিনি তো আকাশ জমিনের সৃষ্টিকর্তা সমস্ত সৃষ্টির তিনি একমাত্র সষ্টা প্রয়োজনের তিনি যদি সৃষ্টি এই স্ত্রী না থাকে তো ছেলে হবে কেমনি মেয়ে হবে কেমনি কাজে এগুলো অহেতুক কথা না তিনি তো সব কিছু সৃষ্টি করেছেন তার নিজের সন্তান এই তরিকায় পয়দা করা লাগে না যে তরিকায় তোমরা চিন্তা কর তিনি তো কোন ফাইয়া কোন সৃষ্টি হয়ে যায় সব কিছু তিনি সৃষ্টি করেছেন কাজেই তোমাদের ছেলে মেয়ে হওয়ার যে প্রক্রিয়া এর ঊর্ধ্বে আল্লাহকে রাখো এগুলো আল্লাহ তালার দরকার নয় এগুলো হলো যাদের ত্রুটি রয়েছে আল্লাহ তালা তো মোকাম্মল কামেল তাঁর তো কোন ত্রুটি নয় তার তো হবে না তার উত্তরাধিকারী দরকার আছে তার তো অভাব নাই তার স্ত্রী দরকার আছে ছেলে মেয়ে দরকার আছে তিনি সবকিছু সম্পর্কে অবগত আছেন কে কি বলে কে কোন মাবুত বানিয়েছে অহেতু কথা কে বলে এগুলোর খবর তিনি রাখেন আল্লাহ তালা সম্পর্কে এত তহমত দেওয়া এত অন্যায় কথা বলা অকমানা বলেন তারা বললো যে আল্লাহ তাল্লাহ সম্পর্কে তারা বলে তার একজন ছেলে আছে কত বড় অন্যায় কথা তারা বলল বললো হাজি রসুল্লাম বলেন যে বনিয় আদম আল্লাহ তালার প্রতি অনেক বড় জুলুম করলো সে জুলুমটা কি যে বললো যে আল্লাহ একরা সৃষ্টি করেছেন তার কোন সন্তান নেই তাকে বলে আল্লাহর সন্তান আছে আল্লাহ শরিক নেই বলে আল্লাহ শরিক আছে এত বড় জুলুম কেউ কারোর প্রতি করে না সবচেয়ে বড় জুলুম হচ্ছে কি লা কিের কামুনা এটা অনেক বড় তহমত আপনি কোনো কাজ করেননি আপনাকে সেটা বললে কেমন লাগে এইরকম এত বড় কথা তারা বলে ফেললো আল্লাহ তাল্লা শানে অন্য আয়তে বলছে যে এই কথা শুনে আকাশ জমিন পাহাড় পর্বত এত মারাত্মক কথা শুনে মনে হয় যেন তারা ছেটে ছুটে ছুটে ভেঙে পড়বে এত মারাত্মক কথা তারা বলবে আল্লাহর সঙ্গে শিক্ষক সেরে কি সোজা জিনিস অনেক বড় অন্যায় জঘন্য অন্যায় এই জন্য আল্লাহ তালা হয়তো অনেক কবিরাজ্ঞরা মাফ করে দিতে পারে মানুষ তা করলে কিন্তু সেরে করে তাও করে সেরে রাস্তা ত্যাগ না করে যদি তা না করে মরে তাহলে আল্লাহ তালা তাকে মাফ করবে। জাহার নামা হ্যাঁ ফিনারে জাহার নামা হওয়ালা ফিয়া এতক্ষণ আল্লা তাল পরিচয়ের কিছু গুনগান তুলে এখন আল্লাহ বললেন ওই আল্লাহ হচ্ছেন তোমাদের রব তিনি ছাড়া মাবুদ নেই ই তিনি সব কিছু সৃষ্টি করেছেন কাজেই তোমরা শুধু তার ইবাদত করো আর কারো ইবাদত করো না কুলনি তিনি সব কিছুর ব্যাপারে দায়িত্বশীল সব কিছুর দেখভালকে করেন তিনি করেন তিনি সবগুলোকে লুকা করেন্লা তুই ফুল চক্ষুগুলো আল্লাহ তালাকে দেখে দেখে শেষ করতে পারবে না। আল্লাহ তালার পরিপূর্ণাঙ্গ দেখা কোন চোখের পক্ষে সম্ভব নয় আর প্রত্যেক চোখকে তিনি দেখতে পান শুধু আমাদেরকে দেখেন না আমাদের চোখটা কোন দিকে যায় সেটাও দেখেন তিনি কোন চোখটাকে দেখতে পায় না এটা বলেন নাই বরঞ্চ কোন চোখ তার দেখা মানে দেখা কমপ্লিট করতে পারে না এখানে এই তাফসিরে অনেকগুলো কথা এসেছে একটা হচ্ছে আল্লাহ তালাকে তো দুনিয়াতে দেখা যাবে না তাই না কিন্তু কোথায় দেখা যাবে জান্না দেখা যাবে মুসা আল্লাহ দেখতে চাইলেন রব্বি আরেনি ইলাইক একটু দেখেন না আপনার দিকে একটু তাকাই জানি লি আল্লাহ আমাকে তো দেখতে পাবে না তো দুনিয়াতে দেখা সম্ভব নয় আবার একটু আবদার করেন আল্লাহ একটু দেখতে মনে চায় একটু আরজু তারপরে কি বললেন তা ঠিক আছে আমি পাহাড়ের মধ্যে আমার নূরের একটু তাজাল্লি দেই তুমি দেখো এটা সহ্য করতে পারো কিনা যদি থেকে যাও তাহলে দেখতে পাবো না যখন আল্লাহ তারা নূরের তাজাল্লি একটুখানি পাহাড়ের মধ্যে দিলেন তখন পাহাড়ের মধ্যে ডাক্কা পাহাড়ের মধ্যে প্রচন্ড কম্পন শুরু হয়ে গেল এমন ভূমিকম্পন পাহাড়ে শুরু হয়ে গেল তিনি বেহস হয়ে পড়ে গেলে এই কম্পনার নূরের লাইট তিনি সহ্য করতে পারলেন না কিছুক্ষণ পরে আল্লাহ কি নূরের একটু চমক যতটুকুন সহ্য করতে পারবে এতটুকুনই এর বাইরে আল্লাহ দেননি যখন হুঁস ফেরত আসলো হুসা আল্লাহ কি বললেন সুবাহক আল্লাহ আপনি কত পবিত্র অস্তিত্বের ব্যাপারে আপনার ইবাদতের ব্যাপারে আমার কোন প্রশ্ন নেই তাহলে দুনিয়াতে দেখা যাবে না আখেরাতে তো দেখা যাবে কিন্তু এখানে কুহুল আবসা যে চক্ষুগুলো তাঁর দেখাটাকে কমপ্লিট করতে পারবেন তার মানে হলো যে আখের দেখা যাবে কিরকম দেখা যাবে আমি আপনাকে যেরকম ক্লিয়ারলি দেখি এরকম দেখা যাবে কিনা ওই দেখাটা আরেক রকমের দেখা এই জন্যই আল্লাহ তালা তুদ রেকুল আব সহ বলেছেন যে দেখবে তো ঠিকই কিন্তু পরিপূর্ণভাবে যেভাবে একজন মানুষ আরেকজন মানুষকে একটা বস্তুকে আমরা দেখি ওইরকম দেখা আমরা কিভাবে দেখব আল্লাহ তালা আমাদেরকে কিভাবে দিদার দেবেন জান্নাতি ইনশাআল্লাহ আল্লাহম দুঃখনা লেখা তিনি বললেন সাতারাউনা তোমরা যেভাবে এই চন্দ্র দেখতে তোমাদের অসুবিধা হয় না এরকম করেই আল্লাহকে তোমরা দেখতে পাবে আলির ইয়াতি তাহলে দেখা গেল চাঁদকে দেখেন পূর্ণিমা রাতে চাঁদকে দেখেন গোলাকার চাঁদ দেখা দেখেন অনেক উজ্জ্বল তাদের পুরো সেব কি আপনি রপ্ত করতে পারেন আল্লাহ তালার নূর এই অস্তিত্ব এরকম এরকম হুবহু যেভাবে আপনি আপনি আমাকে দেখি এই রকম দেখা নয় দেখলেও দিদার করবেন সবচেয়ে কিন্তু সেই দেখার আল্লাহর শাহান অনুযায়ী তাকে এর চেয়ে বেশি দেখতে গেলে এর চেয়ে বেশি মানুষের পক্ষে সম্ভব নয় মানুষের সীমাবদ্ধতা রয়েছে আল্লাহ শাহানের সঙ্গে যতটুকু মানানসই দেখা। ততটুকুনি আল্লাহ তালা আমাদেরকে দেখাবেন যতটুকুন দেখা আমাদের জন্য ভালো সহ্য করতে পারবো এর বেশি ন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 এছাড়াও ওয়েস্ট কোর্ট সব রকমের ইসলামী বই মদিনাটস রিচার্জে পণ্য সামগ্রীতে ওয়ান ওয়ান জে ইফ এবং অত্যন্ত সূক্ষ্ম বিষয়গুলো সম্পর্কে অবগত আছে অনেক সূক্ষ্ম বিষয় যেটা মানুষের সাধারণ বিবেকে দৃষ্টিতে জ্ঞানে ধারণ করার মত নয় এমন নিপুণ সুনিপুণ এমন সূক্ষ্ম এগুলো সম্পর্কেও তিনি ওয়াকে ফাল আছেন আবার লাতিফের আরেকটা অর্থ হল যিনি ভেরি সেন্সিটিভ যিনি অত্যন্ত সংবেদনশীল মানুষের ব্যাপারে অত্যন্ত লোক মানে হচ্ছে ভালো এবং অহসানের আচরণ করেন তিনি মানুষকে কষ্ট দিতে না আমাদের উপকার যা হবে ভালো যা হবে এগুলোর জন্য তিনি আমাদেরকে দেওয়ার জন্য চিন্তা করেছেন এবং দিতে চান আর হাবির হচ্ছে তিনি খবর রাখেন সবকিছুর খবর রাখেন আমরা তো অনেক খবর রাখি আমাদের ছেলে মেয়ে খবর রাখি কতদূর রাখতে পারি বলেন আমাদের সীমাবদ্ধতা আছে কোন দায়িত্বশীল কোন বড় একজন কর্মকর্তা তার অফিসের লোকদের খবর রাখেন কদুর রাখতে পারে কেমন রাখতে পারেন না অনেক কিছু আছে আমাদের আমাদের দৃষ্টির বাইরে আমাদের অবগত হওয়ার কোন সুযোগ নেই ফাঁকি দেওয়ার অনেক সুযোগ আছে চাইলে অনেক বসকে বহুত ফাঁকি দেওয়া যায় দেওয়া যায় না বহুত ফাঁকি দেওয়া যায় ছেলে মেয়েদের পিতা পিতামা থেকে অনেক ফাঁকি দেয় এরকম অনেক দায়িত্বশীলকে ফাঁকি দেয় কিন্তু আল্লাহ তালাকে ফাঁকি দেওয়া সম্ভব কিছু লোক আছে ফাঁকি দিতে চায় মনে হয় আল্লাহকে ফাঁকি দেওয়া যায় তাদের ধারণা এরকম এজন্য তারা বলছে না যে জাকাত দিয়ে দেয় কিভাবে দেয় ক দিয়ে দিছে কিছু কত দিস হিসাব করে দিস এক হিসাব কি করা যায় নাকি কিছু দিয়ে দিছি প্রত্যেক বছরই কিছু কিছু দেয় বাহ তোর আল্লাহ তাল্লাহ জিজ্ঞেস করলে জাকার দিয়ে বলবে দিয়ে তো দিস মনে করে এরকম বুঝ দেওয়া যাবে আছে আল্লাহ অনেক খবর সম্পর্কে আল্লাহ এখন আবার বলছেন কদিজা আকুম বাসা এর উম রব তোমাদের কাছে তোমাদের রবের পক্ষ থেকে বাসা এর এসেছে বাসা হলো জ্ঞানের যে খবরগুলো আছে জ্ঞান পাওয়ার মত সোর্স প্রমাণ সহকারে তোমাদের অথেন্টিক খবর এসেছে মাধ্যমে তাই না কোন জিনিস আল্লাহ বাকি রেখেছেন যে আমাদের জানতে অসুবিধা হয়ে গেল দিন ইসলামটা আমাদের কাছে ক্লিয়ার না আল্লাহকে চিনতে অসুবিধা হয়ে যাচ্ছে সত্যিকার যে ব্যক্তি মোমেন আল্লাহ তালার পরিচয় আল্লাহ তালা সম্পর্কে ভয় আসা আল্লাহ সম্পর্কে জানা তার কি মোটামুটি কম হয়েছে যথেষ্ট সুযোগ আছে কোরআন হাজি যত রকম এসেছে পরিষ্কার কোনটা হক কোনটা বাতিল ভেরি ক্লিয়ার যে ব্যক্তি এই দরিল প্রমাণ সহকারে কোরআন হাদিসের কথাগুলো ওয়হির কথাগুলো শুনে বিশ্বাস করে পড়ে আমল করে নিজের জীবনকে আলোকিত করে সেই ব্যক্তি কার ফায়দা দেয় আল্লাহর ফায়দা করে না নিজের ফায়দা করে নিজের ফায়দা করে আল্লাহ তালা রাজাতের পরিমাণ একটু ভালো না মোটেই না যে ব্যক্তি এই আলোর পথে আসবে হক বাতিরে রাস্তা চিনে নিজেকে সে আলোকিত করবে ফলে না তারই ফায়দা হবে ও মানে আমি ফালাইহা যে ব্যক্তি অন্ধের মতো থাকলো আলো দেখেও দেখে না চোখ বন্ধ করে থাকে আলো দেখতে চায় না সে অন্ধকারই থাকবে যে অন্ধকার অন্ধ হয়ে থাকে এই অন্ধত্বের ক্ষতি তার জন্যই তাকেই ক্ষতিগ্রস্ত করবে কে আমাদের দিন বুঝতে পারবে সে কত বড় জঘন্য অন্যায় করেছে আপনি বলে দেন আমি তোমাদের সম্পূর্ণ হেফাজতের দায়িত্ব নেই নি আমাদের হাফিজ দায়িত্বশীল কে আল্লাহ তোমরা উল্টো করলে শাস্তি দিতে হবে না তোমাদেরকে বাকিদেরকে যারা মানবে তাদেরকে হেফাজত করবে হেফাজতের দায়িত্ব কার আল্লাহ তালা এই আমরা বলি আল্লাহ হাফেজ হাফেজ আল ইয়াহাজুমুল্ল আল্লাহ তালা হেফাজত কারি আমরা কেউ কারা হেফাজত করি নন ওকে এভাবেই দেখুন আমি আয়াতগুলোকে পরিষ্কার করে করে প্রেজেন্ট করি পেশ করি এই দিক এতক্ষণ তার কিছু আয়াত ছিলেন ভেরি ক্লিয়ার না আল্লাহ তালার প্রেজেন্টেশন কোন অস্পষ্টতা আছে ভেরি ক্লিয়ার করে আল্লাহ তালা আমাদের কাছে উপস্থাপনা করেছেন আপনি সুন্দর এই আয়াতগুলো তেলাৎ করে শুনান আর তারা কি বলে দারাস্তা তুমি ও বুঝছি তুমি গোপনে গোপনে অনেক লেখাপড়া করে এসেছ ওই যে আগের জমানোর কিতাব পথ গুলো আছে তাওরাত চুরি করে পড়ে এসেছ আর সুন্দর করে বানাই বানায় সাদাই সাদাই কোরআন বানাওয়ার বলো আমার কাছে ওহিন হয়েছে এগুলো নিয়ে ওনার সঙ্গে বিদ্রুপ করে চ্যালেঞ্জ করে দাঁড়াস তা তুমি আগের জামানার এই লেখাপড়া করে এসে এখন তুমি ক্লেম করা তুমি নবী হয়েছ আমরা এগুলো বিশ্বাস করি বলে আমি ওই সমস্ত কমের জন্য সমস্ত দেখেন আমি সুন্দর করে সব বায়ান করে দিচ্ছি আর তারা বলে আপনি কোন জায়গা থেকে চুরি করে লেখাপড়া করে করে আবিষ্কার করে এগুলা খায় আছ না কত জঘন্য অন্যায় কথা যে নবী করিম সাল্লাম এত পাক পবিত্র তার জীবনে কোন দুই নম্বর কাজ নেই তাকে এত বড় মিথ্যা নবী দাবি করেছেন হে নবী আপনার কাছে যা ওহি করা হয়েছে আপনার রবের পক্ষ থেকে আপনি এগুলাকে ঠিক মত ফলো করেন অনুসরণ করেন তিনি ছাড়া কোন মা নেই আর মুস্রেকদের অন্যায় অহেতু কথাবার্তা দিকে মনোযোগ দিয়ে না কান দিয়ে না আপনি আপনার কাজ চালিয়ে তাদের কথা তারা বলতে থাকুক এখানে আমাদের শিক্ষা কি আমরা যখনই মিডিয়া খুলি তখন কি দেখি খালি অন্যায় কথা ইসলামের ব্যাপারে সারাদিন মিডিয়ার একটা বিশাল কাজ কি সারাদিন ইসলামের বিরুদ্ধে রচনা করা তৈরি করা আর এইগুলো কল্প কাহিনী প্রচার করা এগুলো শুনে টুনে মন লাগে কম দেখি সবার মন খারাপ লাগে আহ কি করি এত কি করা তৈরি করে বলো আল্লাহ নাজিন করেছে আপনাকে আমাকে যতটুকুন ব্লেম করে আল্লাহ নবী কিন্তু ব্লেম করেছে আল্লাহ তালা বলেন এগুলা শুনে মনে কষ্ট নিয়ে ঘাবিয়ে গিয়ে দুঃখে কষ্টে মনে বসে থাকেন না আপনি আপনার কাজ চালিয়ে যান এই কথা ওরা প্যারাপ্যার বলতে থাকুক এগুলোকে নোটিস করলে তো আর কিছু করতেই পারবেন না এগুলোকে ইগনোর করেন আপনার কাজ করে যান এগুলো জবাব দিতে হবে তারা এটা বললো এটা জবাব কি আমাদের মুসলমান অনেক চিন্তা করে যে এটা বললো সেটা বললো আমরা একটা জবাব দিই কি স্টেটমেন্ট দেবো কোনটা দিবো এটা না দিলে তো আমাদেরকে একেবারে দায়ী করে ফেললো যতই আপনি জবাব দেন স্টেটমেন্ট দেন তারা কবুল করে কিছু কথা দিকে খুব বেশি হয়তো মাঝে ফাইন কিন্তু একই পলিসি নবী করিম সাল্লামকে আল্লাহ তালা যেটা বলেছেন আমাদেরকে তাই আমাদের কথা হলো যে আমরা আমাদের ডিউটি ঠিক করি কিনা আল্লাহ তালার কাছে আমাদের সম্পর্ক আছে আমরা যেভাবে আল্লাহকে মানার কথা এক নম্বরে সেটা মানছে কিনা আর সেই মেনে আমাদের জীবন আলোকিত হয়ে গেলে এক পর্যায়ে ইসলামের আলো মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে ইচ্ছা যেভাবে নবী করিম ইসাল্লাহামকে ইসলামকে তারা চাপা দেওয়ার জন্য কত চেষ্টা করলো কিন্তু ইসলামকে আল্লাহ তালা কি করলেন পৌঁছাই দিলেন সারা দুনিয়া ছড়িয়ে পড়লো এটাই হলো নবীর কাজ এটাই হচ্ছে নবীর উম্মতের কাজ তারা এই সমস্ত অপপ্রচারের জবাব দেওয়ার জন্য সারাদিন ব্যস্ত থাকবে না একজন বড় ইসলামী মনীষী ইসলামী দা ইল আল্লাহদান আলেম তার ব্যাপারে অনেক বাজে কথা আমাদের দেশে বিভিন্ন দেশের উপমহাদেশে বেশি বেশি করে আছে তিনি তার আকি দেখারা তিনি এটা করেছেন সেটা করেছেন খুব বদনামী ওনার কিছু লোককে বললো যে আপনার এত বদনামী করে আপনি এগুলো জবাবটাও দেন না দেখিনি তিনি বলে ভাই এগুলো জবাব দিতে গেলে আমি পজিটিভ কাজ কখন করব আমার তো অনেক কাজ আছে তাদের এগুলো জবাব দিলে একটা দিলে তারা আবার তিনটা বলবে আমি তিনটা জবাব দিলে তারা ছয়টা বলবে তো সারাদিন ওদের জবাব দেওয়া তাহলে থাকবো। আমার কাজ আমি কোন সময় করব তখন তিনি এক্সাম্পল দিলেন আপনি একটা বন পাড়ি দিবেন একটা বাগান বা এরকম একটা ওয়াইল্ড এরিয়া পাড়ি দিবেন রাস্তা ওখান দিয়ে যেতে হবে আপনাকে এই জায়গাটা একদম কাটাদার গাছে পরিপূর্ণ হাঁটতে গেলেই কাটা গায়ের সঙ্গে কাঁটা লাগে ইত্যাদি কাটা ছাড়া পার হওয়ার কোন রাস্তাই নেই এখন আপনি এখানে পার হইতে গেলে একটু গেলে কাটা একটা খোলেন একটু গেলে কাটা একটা খোলেন খালি কাটা তালে আসছেন কাটা নিয়ে চিন্তা করতেছেন রাস্তা তো পাড়ি দিতে পারবেন না আপনাকে দুর্গম পথ পাড়ি দিতে হবে আল্লাহালা এই হেদায়তে দিয়েছেন যে মুসলিম উম্মাকে তাদের পজিটিভ কাল এগিয়ে নিয়ে যেতে হবে খালি এগুলো শুনে দুঃখে মন ভারাক্রান্ত হয়ে ঘরে বসে থাকবো আর আমরা মানে আমাদের কাজ চালিয়ে যাবো না এটা যেন না হয় আল্লা বলেন আল্লাহ চাইলে তো ওরা সেরে করতে পারতো না আপনার মনে চায় যে কেন সেরে করে এত কষ্ট আপনার দাওয়া দেওয়ার দায়িত্ব দিয়েছি বুঝারও দায়িত্ব দিয়েছি কারণ সেরে করলে আপনার কষ্ট লাগে এত কষ্ট মরে গিয়ে লাফ কি আমি চাইলে তো আমি এক্ষুনি থামাই দিতে পারি ফেরেসটা পাঠাতে দেওয়া হয়েছে আপনি পৌঁছায় দেন হমন শাহ আফ আলী আকফুর ওমন শাহ আফ আলি অন হমন শাহ আফলি অমন শাহ আফালি আকফুর যার ইচ্ছা স্বেচ্ছায় ইসলাম আনবে ইমান আনজ আম যে চায় সে চায় কুফুরের দিকে যাবে যা আমি তো আটকে বসে আছি হিসাব নেওয়ার জন্য কাজেই আপনি এত অস্থির হবেন না আপনার কাজ আপনি চালিয়েছেন কিনা আমি খালি আপনা থেকে হিজাব নেব আপনি কাউকে হেদায় দিতে পারবেন না ইননা ইন্দা হি মানে আপনি চাইলেই কাউকে হেদায় দিতে পারবেন না আল্লাহ যাকে তা আমাকে হেদায় তার কপালে আসে কিনা আল্লাহর সঙ্গে তার বোঝাপড়া হবে আপনি নিশ্চিন্তে আপনার কাজ করে যান ব্যাপারে হেফাজত তারা কোন কথা কি করে কোন সময় কি করে এগুলো সব হেফাজত করা নোট করা এত কিছুর জন্য আপনাকে পাঠাইনি আপনার কাজ আপনি করে যান আমি তাদের এগুলো সব হেফাজত করা রক্ষণাবেক্ষণ লেখার কাজ হচ্ছে কিনা সব হচ্ছে এরপরে আর তাদের দায়িত্ব করেছি আমি হায় আত্মীয় আপনার দায়িত্ব শুধু কি বললেন তা রেশা আলতা আলতা আপনি পৌঁছে দিন পৌঁছে দেন যদি আপনি পৌঁছে দেওয়ার কাজ না করেন তাহলে আর খবরদার হে নবী এবং মুসলমান তোমরা ওই কাফের দের মত গুলোকে কখনো গাল মন্দ বকো কি এগুলাকে করো না তাহলে তারা কোন জ্ঞান ছাড়া আল্লাহকে গালিগালা শুরু করে দেবে সাহাবিদের তো এখন ওটা কাউন্টারে তারা আল্লাহকে গালিগালা শুরু করে দিয়েছে তোমাদের আল্লাহ কি ঘোড়াডিম করে নাউজুবিল্লাগুলা কারণ এটা তো ঠিক না তাদের লেভেলে নামার দরকার নাই তাদের সঙ্গে এই সাবজেক্ট এইভাবে উঠানোর দরকার না আমরা যদি তাদের কোনো মাবুদকে নিয়ে টিটকারি করি উপহাস করি এগুলাকে গালমন্দ বকি তাহলে তারা আল্লাহ তালাকে নিয়ে সেগুলা করবে এটা আল্লাহ তালা শানের খেলা তাই মুসলমানদেরকে এমনিতেই অন্য ধর্ময়ের ব্যাপারে ইনফরমেশন দেওয়া যায় কিন্তু ধর্মকে নিন্দা করা কুচ্ছা করা এবং এরকম করে অ্যাটাক করা কথাবার্তা দিয়ে ফিজিক্যালি কোনটাই তো আল্লাহ এলাও করেন যেমন আল্লাহ বলেছেন হাজি মাল উন উন্নবাবু আলী দায়ী হে যে ব্যক্তি তার পিতা মাতাকে গালি দেয় সেই ব্যক্তি অভিশপ্ত কিন্তু আমাদের সমাজে এরকম লোক পাওয়া যায় পিতা মাতাকে গালি গালাজ কর শাহবাদের সময় সমাজে এটা ছিল না ওনারা বললেন কালু ইয়ারসুল্লাহ রাজুলু ওয়ালি দায় হে একজন মানুষ কি তার পিতা মাতাকেও গালি গালাজ করে তো ওনাদের জমানায় গালি গালাজ করার মতো পরিবেশ ছিল না আজকাল তো সেটা আছে তো ওনাদের জমানায় কি ছিল তখন তিনি বললেন ইয়াসুবু আবাহ রাজুল ফায়াসুবু আবাহুসুবু উম্মাহু ফায়সুবু উম্মাহু যে কেউ একজন আছে সে তার বাবাকে গালি দিল মানে কোন এক লোকের বাবাকে গালি দিল এইটা তোর বাবা উর্মুখ তোমুক এটা করেছে সেটা করবে তোর মা এটা করেছে সেটা করেছে এখন এটা শোনার পরে কি জবাব দেবে তোমার বাবা তো এটা করেছে তাহলে বলেন যে ভদ্রলোক আরেকজনের মা বাবাকে গালিগালাস করবে না কারণ হল তাহলে ওই লোককে উস্কাই দিলে যে তুমি আমার মা বাবাকে গালিগালাস কর ঠিক কিনা তা সেই যে আল্লা তাল্লাহকে মানে যদি আল্লাহ শানে এমন কোন বেয়াদবী শব্দ উচ্চারণ করার সুযোগ দিও না এই সাবজেক্ট তুমি তার সঙ্গে ডিসকাস করো না তাদের মূর্তিগুলোকে নিয়ে গালি গালাজ করো না তাহলে তারা আল্লাহ তালা শানে বেআবীমূলক কথাবার্তা বলে বসে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 সালমা ডিজাইনার আবহাওয়া রোড লন্ডন ই ওয়ান জেই তাহলে মুসলমানরা অন্য ধর্মের সঙ্গে যদি কোন বিতর্ক করে ডিবেট করে তাহলে সেখানে এটা আদব রক্ষা করতে হবে এবং মিউচুয়াল রেসপেক্ট আন্ডারস্ট্যান্ডিং যেন টিকে থাকে এর চেয়ে খারাপ পরিবেশ সৃষ্টি করার কোন দরকার নাই। হক ওয়ালা বাতিলওয়ালাকে মানে এমনভাবে কটাক্ষ করে কথা বলা দরকার নেই হককে উদ্ভাসিত করা দরকার আরেকজনকে নিন্দা করে ডুবে দেওয়া তো দরকার নেই অনেক সময় আমরা দাওয়াতি কাজ করতে গিয়ে কেউকে কেউ মিষ্টি করি বসেন অন্য ধর্মের তাত্তিকা আলোচনা করতে গিয়েও হয়তো আমাদের একটা বাউন্ডারি খেয়াল রাখতে হবে যেন আমরা এই ধরনের কিছু না করি বসি এভাবেই আমি প্রত্যেকটি জাতিকে তাদের আমলগুলোকে তাদের জন্য সৌন্দর্যময় করে দিয়েছি তোমাদের দিনের আমল ইমানের আমল তোমাদের কাছে আকর্ষণীয় সৌন্দর্যময় আর অন্য জাতির কাছে বিভিন্ন রকমের নোংরা জিনিস জিনিস তাদের পতাকা আকর্ষণীয় তাই না আপনার কাছে মদ একটা আকর্ষণীয় জিনিস কি না কারো কাছে মদের বোতল হাতে নিয়ে চুমু দেয় কি মতর্ষণ তাই না এরকম নোংরা জিনিসকে তারা খুব ফ্লারিশ করে নোংরা ফিল ওটাকে তারা খুব রং চং দিয়ে ধরে। করবেই আর তোমাদের কাছে লাগে নামাজ তারা নামাজে তোমাদের কাছে কি সুন্দর লেগেছে আমাদের কাছে লেগেছে না আলহামদুল্লাহ আমার কাছে মনে হয়েছে যখন ইমাম সাহেবরা তারাবি পড়ে মনে হয়তো না আল্লাহর রবত এরকম করে দপ দপ কিন হচ্ছে সুলফান কি নিয়ামত আমাদের কাছে লেগেছে আমাদের মধ্যে কি উৎসাহ হয়ে এসেছে আর কিছু আছে বৈশাখী মেলা সাজানোর জন্য কি নর্ত কি এনে কি করবে তাই না তার কাছে সেটা আকর্ষণীয় লাগবে এখন ছেড়ে দাও তুমি এর চেয়ে বেশি আর অগ্রসর দরকার নেই সুম্মা ইলা রব বিহীন অতবর্তমাদের তাদের রবের কাছে একদিন তারা ফেরত আসবে হুহম বিমা কেন উন অতপর তারা যা কিছু করেছে আমল খবর আল্লাহ তালা দিবেন নাকি দিবেন না ডান হাতে আসবে আমল নামা আর বাম হাতে বা পৃষ্ঠ দেশে আসবে সেদিন সব খবর পেয়ে যাবে অমেয়ামাল মিস কলাদার রাত রহ অমেয়ামার সারিয়া রহ নিক কাজ ভালো কাজ ছোট একবারে ছোট্ট পিঁপড়াকে যার্রা বলা হয় ছোট্ট ফেপার যেটা দেখাই যায় এইরকম হালকা ছোট্ট জিনিস পরিমাণ আমি হিসাব নেব আপনি এত হিসাব নেওয়ার চিন্তা করেন না আপনি আপনার খালি ডিউটিটা করে যান তারা কসম করেছে আপনার কাছে কসম করে এসে তারা বললো কি যদি কোন একটা মৌজেদার আয়াত কোন নমুনা নিশানা তুমি দেখাইতে পারো আসে তোমার কাছে তাহলে তারা নাকি খুব ইমানদাপ হয়ে যাবে ইননামাল আপনি বলে দেন যে মৌজেদা দেখানোর ক্ষমতা আমার হাতে না কার কাছে আল্লাহ আল্লাহ তালা কখনো দেখান কখনো দেখান তিনি যদি দেখান দেখাবেন এটা নিয়ে চ্যালেঞ্জ করলে আপনি চ্যালেঞ্জের ভাই বলবেন যে আল্লাহ চ্যালেঞ্জ করে বসব একটা না দেখাইলে তো আমি এখন হেরে গেলাম এরকম সাইকোলজিক্যাল কোন মনস্তাত্ত্বিক সমস্যায় ভুগবেন না তারা আসলেই আয়াত আসলেই একটা নমুনা আসলে একটা নিদর্শন আসলেই মর্যাদা দেখলেই তারা ইমার আনবে কে বলেছে আপনাকে মোটেই না বরং উল্টা হয়ে যেতে পারে এবং দেখানো হয়েছে মুসা আল্লাহামের সময় ঈসাদা আল্লাহ রেফারেন্স দিয়ে বলছেন দেখাই দিলাম তারা ইমান আনবে না যদি ইমান না আনে মর্যাদা দেখার পরে তাহলে কিন্তু মুসিবত আছে সেটা কি গজব আধা বাড়বে এই প্রসঙ্গে এটাই আমাদের শেষ প্রসঙ্গ আজকে তাপসিরে এখানে কি এসেছে এটা চমৎকার খবর এসেছে যে আব্দুল আবু তালেব যখন খুব অসুস্থ হয়ে পড়লেন একদম মৃত্যু সজ্জা শাহিত তখন কাফেরদের লিডার গুলো ওনার কাছে আসলো ওকে বলল ইয়া মোহাম্মদ তুকের না আসা ইয়াদিবু বিহাল হাজার পাথরের মধ্যে বারোটা নহর বাইর হয়ে গেল পানি শুকনো পাহাড় থেকে এই মর্যাদার খবর আপনি দিছে ওকে ও তুকা ইসা কেন ইউন ঈশা আল্লাহ মৃতকে জিন্দা করেছেন এটা আপনি খবর করানোর মাধ্যমে দিয়েছেন কাছে একটা উঠ এসেছিল তারা চ্যালেঞ্জ করেছিল উঠটা দেখালে তারা ইমান আনবে এগুলো খবর আপনি দিয়েছেন আয়াত হাতানুসার দিক তো এরকম একটা মর্যাদা তো আনতে পারলেন না যে আপনাকে বিশ্বাস করবো আপনি নবী সব নবীর মর্যাদা থাকে আপনার নাই কেন আপনি দেখান তখন নবী করিম সাল্লাম বললেন আনা ইউন্ট্রেবু না আচ্ছা কোন ধরনের মৌজাদার জন্য আল্লাহর কাছে দরখাস্ত দেবো বলো দেখি কোনটা কিরকম চাপ আল্লাহ না সাফা রাহাবান সাফা আর মারোয়া তখন তো সবাই এই ঘরের ভিতরে ছিল না বাইরে ছিল একটু টিলার মতো আরকি খুব বড় পাহাড় না যে এই সাফা পাহাড়টা এটাকে আল্লাহ তালা পুরো সোনায় পরিবর্তন করে দিকে সোনার পাহাড় বানিয়ে দেবে তার মানে সোনা পাওয়ার সুবিধা হবে আর ফর আল্লাহ তো স্যার দেখুন আল্লাহর কাছ এটা নিয়ে আসতে সক্ষম হই তাহলে কি তোমরা এটাই আনবে বিশ্বাস করবে আমার ইমান আনবে কারু না আমার লাগে আজ মাউন ওরে আল্লাহ এটা করলে তা কোন কথাই নেই সবাই একদম সবাই মিলে ইমান আনে তুলে রসুল্লা সাল্লা দিনে তো খালি কামান না এই তো তার জ্ঞাতি গোষ্ঠী সবাই ইমান আনলে তিনি কত খুশি এতটুকুর করলে যদি আল্লাহ তিনি করছেন দোয়া শুরু করে দিয়েছেন আল্লাহন টা কবুল করেন না জিব্রিল্লাম পাশে চলে আসলেন এসে বললেন ইন মা উর আয় মিসু এন দেখা দা লিখে দেবান না হন কিন্তু কথা আছে আল্লাহ সব একটাই সব নবীর সঙ্গে যে মৌ দেব ইমান আনলে বেঁচে গেল ইমান না আনে আল্লাহর গজবে পড়ে যাবে সব হালাক করে দেবেন একদম গুষ্ঠী সহ নিপাত হয়ে যাবে আর এরা এটা করার সম্ভাবনা প্রচুর আছে আগে নবীর এক্সপিরিয়েন্স তাই ছিল চিন্তা করে দেখা করবেন কি করবেন না তার চেয়ে মানুষ ভালো যে আপনি ওই দোয়া করেন না আল্লাহর কাছে তৌফিক চান দাওয়াত দেন আর তাদেরকে আল্লাহ তহবা নসিব করলে একদিন তারা হয়তো কালিমা পড়তেও পারে সেটার জন্য রেখে দেওয়াটা সেই আর এখন যদি হান্ড্রেড পার ভালোই করছেন পরামর্শ দিয়ে আমি আর ওই দোয়া করবো না যদি আল্লাহ কোনোদিন তাদেরকে নসিব করে তাহবা করে ইমান আনে আমি সেটার ইন্তজারই করি ওইটাই আমার হোপ আছে এখানে এরপরে আল্লা তারা বললেন তারা গ্যারান্টি দিয়েছে যে যখন তারা এইটা দেখবে তারা ইমান আনবে না ইমান না এনে বসে থাকবে এরকম হতে পারে সেটার খবর আপনাকে জানতে হবে আপনাকে আল্লাহ তার দেব। যে প্রথম যখন তারা এই সুন্দর হক দাওয়াকে রিজেক্ট করেছে রিজেক্ট করতে করতে যখন তারা এই পর্যায়ে এসে গেছে তাদের এগুলো সব আমি উল্টাই এগুলো আর কাজ করবে না ফাংশন করবে না সীমালাঙ্কন করতে করতে এমন একটা পর্যায়ে চলে গেলে আল্লাহ তালা তাদের বিবেক চোখ এবং দৃষ্টিশক্তি সব কিছু কে আর তাদেরকে গাইড করার মতো কাজে লাগে না সে কথা আল্লাহ বলেছেন খাতাম আল্লাহ আব সারিহীন চোখের মধ্যে কানের মধ্যে অন্তরের মধ্যে পর্দা সিল, মহর যে হেদায়তের কিচ্ছু ঢুকবে না কারণ কি তারা জেনে শুনে হককে এইভাবে প্রত্যাখ্যান করে রিজেক্ট করে তারা দেয় আর আমি তাদেরকে কি করব তাদের এই সীমা লঙ্ঘনের মধ্যে তারা অন্ধের মতো থাকবে অন্ধের মতো তারা এই সীমা লঙ্ঘন করতেই থাকবে করতেই থাকবে তার তারা গত রকমই আয়াত দেখুক যত রকমের মর্যাদা আসুক তারা ইমান আনবে না এখন আমরা তো দেখি দুনিয়াতে বর্তমানে বলে। ইসলামের এই সুন্দর কথাগুলো দুনিয়া কোন ব্যাসে পৌঁছে অনেক সমাজেই পৌঁছে গেছে এরপরেও ড্রেনে শুনে ইসলামের বিরুদ্ধে এই দুশ্মনী কন্টিনিউ করছে এটা করতে থাকবে এটাই হাক এবং বাতিলের পরীক্ষা হবে কাশমাকাশ যা আল হাক্কু ওয়া হাক আল এক পর্যায়ে আল্লাহ তালা বাতিলকে পরাজিত করবেন বাতিল তো দিক থেকে এখন পরাজিত আছে না নাই আদর্শ পরাজিত ইসলামের আদর্শের তুলনায় পৃথিবীতে কোন আদর্শ দুশ্মনী যে কোনটা ঠিকবে না বন্দিন হাত থেকে চলে যায় রে বাবা এই কারণে যত রকমের দুশ্মনী আছে সব করা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এইগুলো বুঝে দিনের উপরে মজবুতি আরো বাড়িয়ে দিন আমাদেরকে আমল করা তফিক দান করুন আমাদের যত আল্লাহ তালার সঙ্গে সম্পর্ক হবে দুশ্মনির মোকাবিলায় তত আমাদের হিম্মত বাড়বে ইনশাল্লাহ আর যদি আমাদের ইমান দুর্বল হয়ে যায় আল্লাহর সঙ্গে দুর্বল হয়ে যায় সম্পর্ক তাহলে এই দুনিয়ার অবস্থা দেখে আমরা কোথায় লুকাবো কোথায় হতাশায় ভুগব এইরকম দুর্বলতা আমাদের আরো বেড়ে যাবে তাহলে আল্লাহ মাফ করুন আজকে আমাদের তাফসির শেষ হল সপ্তম পারা শেষে এসেছি আগামী সপ্তাহে ইনশাল্লাহ ওয়াল আন ইহিমুল মালাহকা অষ্টম পাড়ার দিকে যাব আমরা আল্লাহ তালা তৌফিক দিলে আল না আমার একশো এগারো নম্বর থেকে আগামী সপ্তাহ শুরু হবে ইনশাআল্লাহ